মানবতা সমাধান আলাইকুমুল্লাহিখ্যাত জীবনের রং ধন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন জীবনের রংধনু অনুষ্ঠানটি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ আমাদের জীবনে যে বিভিন্ন রং দিয়েছেন জীবনের রঙগুলোকে পরিচর্যা করা পর্যালোচনা করা যাতে করে সেগুলোকে আমরা যত্ন নিতে পারি এবং ওই রঙগুলো যেন অযত্নে নষ্ট হয়ে না যায় এবং আমাদের জীবনটা যেন বর্ণিল থাকে বর্ণাঢ্য থাকে সেই উদ্দেশ্যেই জীবনের রংধনু শীর্ষক ধারাবাহিক আলোচনা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভালোবাসা এবং ঘৃণা আজকে আরেকটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই এই যে ঘৃণা কারোর প্রতি যদি আমরা ঘৃণা অনুভব করি তখন আমাদের কি করা উচিত কিভাবে এই ঘৃণাকে আমরা দূর করব। কখনো আছে অনিচ্ছায় কারো প্রতি অপছন্দ ভাবটা থাকে তখন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নিজের মনকে বোঝানোর চেষ্টা করব কেন আমি এই লোকটিকে ঘৃণা করছি কেন আমি এই লোকটিকে অপছন্দ করছি তার কোনো খারাপ আচরণের কারণে তখন আমি তাকে ক্ষমা করার চেষ্টা করি এবং এই ঘৃণাকে দূর করার চেষ্টা করি এমনকি কখনো কখনো মানুষ তার স্ত্রীর প্রতি অপছন্দ ভাবটা এসে যায় রাগ ভাবটা এসে যায় ঘৃণা ভাবটা এসে যায় নিজের সন্তানদের প্রতি এসে যায় অথবা নিজের কোন ভাই বোনের প্রতি এসে যায় সেই ক্ষেত্রে কি করণীয় আল্লাহনবী চমৎকার একটি হাদিস বলেছেন সেই হাদিসে বলেছেন লা মুমিনুন ইন মিনহা হ্যাঁ মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে অথেন্টিক হাদিসটি যার অর্থ হল একজন মুমিন একজন মুমিনকে যেন। একজন বিশ্বাসী একজন বিশ্বাসী নর এবং নারী স্বামী বা স্ত্রী অথবা যে কোনো মানুষ একজন আর একজনকে যেন প্রত্যাখ্যান না করে ঘৃণা না করে ইনকারি হামিন হা হুলোকান কোনো একটি চরিত্রের কারণে তার প্রতি যদি অপছন্দ ভাবটি এসে যায় ঘৃণা ভাবটি এসে যায় তখন তার জন্য উচিত হল রিন যার অর্থ হল সে তখন তার আরেকটি ভালো চরিত্রকে চিন্তা করে সেই ঘৃণা ভাবটাকে অবদমন করতে হবে মনে করুন আপনার স্ত্রী কোনো কথায় আপনার মনটা খারাপ হয়েছে আপনি রাগন্বিত হয়েছেন তার প্রতি অশ্রদ্ধা কিংবা ঘৃণা শুরু করলেন কিন্তু সাথে সাথে যদি আপনি চিন্তা করেন যে আপনার স্ত্রী কত সময় আপনাকে কত রকমের ভালোবাসা দিয়েছে আপনার স্ত্রী আপনার কত রকমের যত্ন নিয়েছে তখন ওই দিকগুলোকে যদি আপনি মনে করেন তাহলে আপনার ঘৃণাতা প্রশমিত হয়ে যাবে আপনার কষ্টটা দূর হয়ে যাবে তখন একটা ব্যালেন্স তৈরি হবে একইভাবে অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে যে কোনো একটা কথা বলার কারণে মনটা আপনার খুব ক্ষুব্ধ হয়েছে রাগান্বিত হয়েছে তখন আপনার কী করণীয় আপনার করণীয় হলো যে আপনার বন্ধুর এই কথাটাকে শুধু সামনে না রেখে অন্য কোন দিক অন্য কোন চরিত্র অন্য কোনো অবদানগুলোকে আপনি চিন্তা করুন যেই অবদানগুলোর মাধ্যমে আপনাকে তিনি আপনার প্রতি অবদান রেখেছিল আপনার প্রতি ভালোবাসা দিয়েছিল এরকম অবদানগুলোর কথা আপনি স্মরণ করার জন্য চেষ্টা করবেন তাহলে একটা ব্যালেন্স হয়ে যাবে এবং ঘৃণা ভাবটা দূর হয়ে যাবে বিভিন্ন সময় আমাদের পরিবারগুলোতে এরকম হয় যে ছোট ছোট বিষয় ছোট বিষয়গুলো ধীরে ধীরে জমতে জমতে সেটা বড় ধরনের বিস্ফোরণে তৈরি করে বড় ধরনের আঘাত সৃষ্টি করে এজন্য ছোট বিষয়গুলো থাকতেই ছোটগুলোকে দূর করে দেওয়া উচিত যাতে করে এগুলো এই গ্রিনার বীজটি বড় গাছে রূপান্তরিত না হয় আমরা অনেক পরিবারের কথা জানি অনেক বন্ধুর বন্ধুত্বের কথা জানি যে তাদের মধ্যে প্রঘাঢ় ভালোবাসা ছিল বন্ধুত্ব ছিল কিন্তু ছোট ছোট বিষয়ে অনাস্থা যেগুলোকে তেমন একটা ধর্তব্য মনে করা হয়নি সেগুলোকে অগ্রাহ্য করা হয়েছে কিন্তু অনেকগুলো যখন মিলিত হলো তখন সেটা ক্যান্সারে রূপান্তরিত হল সেটা প্রচণ্ড ধরনের বিস্ফোরণ তৈরি করল এই জন্য সুপ্রিয় দর্শক আমরা ছোটো খাটো বিষয় যেগুলো আছে অপছন্দ এবং ঘৃণার এই বিষয়গুলো যখন আসতে থাকবে সেগুলোকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করবো সেগুলোকে পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করব। তাতে করে আর গৃণা কিংবা অন্য অন্যায়গুলো হিংসাগুলো আর বড় হতে পারবে না আর ওটাকে যদি প্রথমেই আমরা ট্রিটমেন্ট না করি তাহলে সেটা যখন বড় হয়ে যাবে সেটা যখন ক্যান্সারে রূপান্তর দিতে হবে তখন সেটাকে আর পরিচ্ছন্ন করা যাবে না এই জন্য আল্লাহ নবী আমাদেরকে গ্রিনার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে হিংসা এবং বিদ্বেষের ব্যাপারে বড়ই সতর্ক করেছেন আর এই সতর্কতামূলক এটার অংশ হল যে আমরা যেন গৃহণার যে দিকগুলো আছে ওগুলোকে অপসারণ করার চেষ্টা করি এবং আল্লাহ নবীর দেয়া এই অ্যাডভাইস এই চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই অ্যাডভাইসের মাধ্যমে জীবনে চলার পথে আপনি সব একশো পারসেন্ট আপনার মন মতো কিছু আপনার মা থেকে পাবেন না বাবা থেকে পাবেন না ভাই থেকে পাবেন না এমনকি আপনার বন্ধু বান্ধব থেকে স্ত্রী থেকে পাবেন না সেই সময় যদি আমরা এই থিওরি এবং এই ফর্মুলাটাকে ফলো করার চেষ্টা করি অনুসরণ করি তাহলে আমাদের যেই ঘৃণা এবং বিদ্বেষের প্রচণ্ডতা আছে সেটা আর জাগ্রত হবে না সম্পর্কের কোনো অবনতি হবে না আল্লাহনবীর শিক্ষা প্রয় প্রচন্ড সুন্দর তিনি বলেছেন একটি খারাপ দিককে বিবেচনা করে তুমি চূড়ান্ত সিদ্ধান্তে এসে যাও না বরং তার ভালো দিকগুলোকে স্মরণ করতে থাকো ভালো দিকগুলোকে যখন তুমি স্মরণ করবে তখন তোমার খারাপ ঘৃণা এবং হিংসা এগুলো প্রশমিত হয়ে যাবে এগুলো ঠান্ডা হয়ে যাবে রাগের ক্ষেত্রে একই কথা যে যখন কোনো কারণে আপনি রেগে যাবেন তখন অপরপক্ষের পক্ষের ভালো দিকগুলোকে বেশি বেশি করে স্মরণ করতে হবে তখন আর এই জাতীয় কাজ হবে না আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করবেন আমরা পরীক্ষায় পাশ হই কিনা যেমন আল্লাহর একটা পরীক্ষা হয় যে নিজের আপন ভাই বোন অথবা নিজের আপন আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যাদের জন্য আপনি অনেক প্রতীক্ষা করেছেন অনেক শ্রম দিয়েছেন কিন্তু আল্লাহ তাদের মাধ্যমে এমন কিছু আচরণ আপনার কাছে ফিরিয়ে দেবেন যেটার কারণে আপনি হতভম্ব হয়ে যাবেন এখন আল্লাহ দেখতে চান যে আপনি তার সাথে এখন কি আচরণ করেন যেমন আপনি একজন ছেলেকে অথবা একজন বন্ধুকে অথবা একজন মানুষকে পড়াশোনা করার জন্য সহযোগিতা করলেন সারা জীবন তাকে দান করলেন কিন্তু সে যখন পড়াশোনা শেষ করলো এমন একটি আচরণ এমন একটি কথা আপনাকে বলল যাতে আপনি প্রচণ্ড ক্ষুব্ধ হলেন আসলে সে বলেনি সে ওই আচরণটি করেনি আল্লাহ তালা তাকে দিয়ে করিয়েছেন আপনার কাছে পরীক্ষা নিতে চান যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন এবং আল্লাহ তালা এটাও চান যে আপনি যা কিছু করেছেন এটাকে আল্লাহর জন্য করেছেন না দুনিয়ার জন্য করেছেন যদি এটা আল্লাহ করতে পারেন না এবং আল্লাহ তোমাকে দান করলাম এত দান করলাম তারপরেও তুমি আমাকে এরকম আচরণ করলে তুমি আমাকে একটু সহযোগিতা করলে না এই কথা যদি আপনি বলে ফেলেন তাহলে সাদাক্কাহ যা কিছু আপনি করেছেন সবগুলো ধুলের সাথ হবে আল্লাহ তালা সেটাই আমাদেরকে বলেন সম্পর্কের অবনতি করে সম্পর্ক নষ্ট হয় এই জন্য এই ব্যাপারগুলোতে সতর্কতা থাকতে হবে আল্লাহর কাছে আপনি দান করেন এটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো দান না করুন কিন্তু সুন্দর আচরণ যেন আপনি মানুষের সাথে করেন যে একজনকে অনেক কিছু দান করলাম কিন্তু কথায় কথায় আমি তাকে খোঁটা দিই কথায় কথায় তাকে আমি স্মরণ করিয়ে দিই কথায় কথায় আমি তাকে কষ্ট দিই অপমানিত করি লাঞ্ছিত করি তাহলে এই দানের কোনো মূল্য আল্লাহর কাছে নেই আল্লাহ তালা সুরা বাকারাতে প্রায় দুটি রুকু সাদকাতে ব্যাপারে আলোচনা করেছেন সাদকা দান সাদা ইত্যাদি অনুদান ইত্যাদি যা আমরা করে থাকি সেটার আদব কি হবে নিয়ম কি হবে সে ব্যাপারে বিস্তারিত আল্লাহ বর্ণনা করেছেন সেখানে আল্লাহ তালা এটাও বলেছেন কাউকে ক্ষমা করে দেওয়া কষ্ট না দেওয়া এটা অনেক অনেক মর্যাদা বান অনেক অনেক ভালো মিন সাদিন ইয় বা দান করার চেয়েও ভালো কোন দান যেই দান করার পরে আর আবার আপনি তাকে কথা কথায় কষ্ট দিলেন তাকে নানাভাবে হেনাস্তা করলেন অপমানিত করলেন লাঞ্ছিত করলেন এরকম দান করার চেয়ে দান না করাই ভালো তার সাথে সুন্দর ব্যবহার করা যেমন আল্লাহ তালা বলছেন তানহা যে অভাবী আত্মীয় স্বজন ভাই বোনদের মধ্যে যারা অভাবী যাদের প্রয়োজন তাদেরকে যেন ধমকের সুরে আমরা কথা না বলি আমরা বলছিলাম ঘৃণা নিয়ে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয় কেন ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি হয় এই জিনিসগুলোকে বিবেচনা না করার কারণ যে আমরা ছোট ছোট বিষয়গুলোকে যখন পরিষ্কার করব না তখন ওগুলো একত্রিত হয়ে বড় ধরনের ঘৃণা অন্তরে সৃষ্টি করে এবং অনাস্থা সৃষ্টি করে আর আল্লাহনবীর শিক্ষা হলো যে একটা দিক তোমার খারাপ লাগলেও তার ভালো দিকটাকে তুমি বিবেচনা করো তখন ঘৃণাটা প্রচণ্ড হবে না উপরের আলোচনার সাথে যুক্ত হজরত আবু বকরুদ্দী আল্লাহ তালহ একটা ঘটনা আমরা বলতে চাই হজরত আবু বকরদ্দী আল্লাহ তালাহ আনহু তিনি একজন মানুষকে গরিব একজন মানুষকে প্রতি মাসে খাবারের পয়সা দিতেন আমরা জানি সুরানুর নাজেল হওয়ার প্রেক্ষাপট ছিল হজরত আয়েশারুদ্দী আল্লাহ তালহা বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল একটি যুদ্ধের ময়দানে তিনি গিয়েছিলেন সাবায়েকরামদের সাথে তো আল্লাহ নবী এবং সাবাইকরাম তারা ফিরে চলে আসছে কিন্তু হজরত আয়েশার একটু প্রয়োজনে তার বাহন থামানো হয়েছিল সেখান থেকে তিনি লোকজনের যার সফর সঙ্গে ছিল তাদের থেকে তিনি হারিয়ে গেলেন একা হয়ে গেলেন একা হয়ে যাওয়ার কারণে যুদ্ধের বাহিনীর পিছন অংশ যারা কেউ কিছু ফেলে গেল কিনা এগুলো যাচাই বাছাই করার জন্য থাকে তাদের একজন এসে তাকে তুলে নিয়ে গেল হজরত আয়েশাকে সামনে নিয়ে গেলেন অবিশ্বাসী মুনাফিক যারা ছিল দুশ্চরিতের লোক তারা হজরত আয়েশার বিরুদ্ধে অভিযোগ করল যে হজরত আয়েশা ইচ্ছাকৃতভাবে পিছনে রয়ে গেছে যাতে করে অমুকের সাথে আসতে পারে এবং খারাপ অভিযোগ করল এই সময় আল্লাহ নবী খুবই চিন্তিত হলেন হজরত আবু বকরের পরিবারের সম্মানের ব্যাপার হয়ে গেল এবং হজরত আবু বকর প্রতি মাসে যাকে জন্য খাবারের পয়সা দিতেন সেই লোকটাও দুশ্চরিত্রবান মুনাফেকদের সাথে এক একজোট হয়ে আয়সার বিরুদ্ধে কথা বলতে লাগলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তালা সুরা নূরের আয়াত নাজেল করে হজরত আয়সাকে পবিত্র করলেন এবং যারা এই অপবাদ গুলো দিয়েছে তাদের জন্য শাস্তির বিধান নাজেল করলেন কোনো নিরাপরাধ পবিত্রা নারীকে কেউ যদি অপবাদ দেয় আল্লাহতালা নির্দেশ দিলেন তাদেরকে যেন আশি বেদ দিয়ে আঘাত করা হয় এই আয়াতের মাধ্যমে হজরত আয়সাহ পবিত্র করেছেন যখন জানলেন তখন তারকে দেওয়া বন্ধ করে দিলেন কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি আল্লাহ আয়াত নাজেল করলেন তোমাদের মধ্যে যারা উদার যারা দয়াবান তাদের উচিত নয় যে কাউকে তোমরা যে স্পন্সার করতে খাবার দিতে সহযোগিতা করবে এটাকে তোমরা বন্ধ করে দেবে এটা তোমাদের জন্য উচিত নয় হজরত আবু বকর আবার তাকে সহযোগিতা করতে শুরু করলেন এটা থেকে এটাই আমরা বুঝি যে আপন জনদের মধ্যে যে মানুষের হিংসা তৈরি হয় সম্পর্কের অবনতি তৈরি হয় তার একটা প্রধান কারণ হলো যে তাদের থেকে খারাপ আচরণ পেলে তখন এই জাতীয় হিংসা এবং ব্যাথা তৈরি হয় সম্পর্কের অবনতি ঘটে এই সময় আমাদের উচিত হলো হজরত আবু বকর উদ্দিয়ত এই ঘটনাকে মনে করা যেখানে হজরত আবু বকরের মেয়ের ব্যাপারে এত খারাপ কথা বলা হলো সেই ব্যক্তিকে অনুদান বন্ধ করতে আল্লাহ নিষেধ করলেন এটা হলো উদারতার পরিচয় ইমানদার সবসময় উদার যারা বিশ্বাসী আল্লাহকে ভালোবাসে আল্লাহ যেমন উদার আল্লাহ তার যে প্রশংসা করে তাকেও খাবার দেন আর আল্লাহকে যারা ঘৃণা করে বিশ্বাস করে না তাদেরকেও আল্লাহ খাবার দেন কাজেই আল্লাহ যেমন উদার আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে উদার হতে হবে আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত একটু বিরতি নিচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসব আশা করবো যে আলোচনাতে আপনার আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুমুলো মোর for stories of the prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় iman সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের भूषण এ আমাদের প্রিয় নবী জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখাত সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আশা করছি যে আপনারা আমাদের সাথেই আলোচনাতে অংশ আমরা আলোচনা করছিলাম যে হিংসা এবং বিদ্বেষের ব্যাপারে ভালোবাসার বিপরীতে ঘৃণা বিদ্বেষ এগুলো কেন সৃষ্টি হয় এটার পিছনে কারণ কি এ পর্যায়ে আমরা বলবো যে কোনো ব্যক্তিকে হিংসা করা যায়জ নেই আল্লাহ কাউকে ধন বেশি দিয়েছেন আপনি তাতে হিংসা করবেন না আল্লাহ কাউকে জ্ঞান বেশি দিয়েছেন আপনি তাকে হিংসা করবেন না যদি আপনি হিংসা করেন তাহলে এই হিংসার মাধ্যমে ইনসাফের আচরণ না করা এটা জঘন্য একটি অন্যায় আল্লাহ তালা করে অনেক মধ্যে বলেছেন তোমার হিংসা আছে বলে সে যে অন্যায় করে করেনি সে অন্যায় তাকে ফাঁসাবে তার প্রতি ইনসাফ করবে না এটা তুমি না। এ করোনা তোমার শত্রুর সাথে হচ্ছে উদারতা এই আমরা কোন ব্যক্তির প্রতি কখনো যেন হিংসা না করি মুসলমানদেরকে এই শিক্ষা ইসলাম দান করেছে আল্লাহ কাউকে বড় করেছেন কাউকে কম দিয়েছেন নাহন কাসাম না বেঈনা ल्ला मानुष रिस्क के सम्पद के बंटन करो के बेसि काम ये दुई पक्ष के परीक्षा करके बसि देा परीक्षा से कतटुकू आल्ला केक्रिया आदाय कम देता परीक्षा करा से कतटुकू धर्धारण कर धारण करते आल्लर परीक्षा उत्तीर्ण होते कारो प्रति हिंसा करा जा বরং আল্লাহ নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে উনজুরু উনজুর যে ব্যক্তি তোমার নিচে তার দিকে তাকাও নিচে বলতে সম্পদের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে দুনিয়ার দিক থেকে যারা কম তাদের দিকে তাকাও যদি তাদের দিকে তাকাও তাহলে তোমার অন্তরে আল্লাহ নেয়ামতের প্রতি বেশি সক্রিয় আসবে এবং যদি উপরের দিকে তুমি তাকাও তাহলে আল্লাহ নেয়ামতকে তুমি তুচ্ছ করবে যেমন আমার ঘরটা হচ্ছে যার ঘর আরো বেশি অনেক দামি তার দিকে তাকিয়ে বলবেন আহা আমার তো কিছুই নেই আল্লাহ রাগ করে তোমার কিছুই নেই আমি তোমাকে ঘর দিই নেই আমি তোমাকে শরীর দিই নেই আমি তোমাকে সুস্থতা দিই তুমি বললে আমার কিছুই নেই তুমি আমার নিয়ামতকে অগ্রাহ্য করেছ তখন আল্লাহ রাগ করে ন্যামতকে ছেড়ে নেই এই জন্য উপরের দিকে তাকাতে নেই নিচের দিকে তাকাতে হবে দুনিয়া এবং স্বাস্থ্য এবং সম্পদের ব্যাপারে তবে ভালো আমলের ব্যাপারে উপরের দিকে তাকাতে হবে যারা বেশি আমল করছে তাদের দিকে তাকিয়ে প্রতিযোগিতা করতে হবে আর যারা কম করছে তাদের দিকে আমরা তাকাবো না আল্লা নবীর এই সুন্দর জ্ঞান এবং প্রজ্ঞার কথাগুলো আমাদেরকে মনে রাখি আল্লা নবী তারপর বলেছেন যে লা হাসাদা ইল্লা ফিস ফাইন আমরা তো কারো প্রতি হিংসা করবো না তবে দুটি ক্ষেত্রে প্রতিযোগিতা করা যাবে ঈর্ষা করা যাবে একটা হিংসা হলো সেটা কোনো ক্ষেত্রেই যায়জ না এটা সম্পূর্ণ হারাম যে অমুকের এত সম্পদ কেন সেটা যেন নষ্ট হয়ে যায় এটা কামনা করা আমার হোক বা না হোক কোনো ব্যাপার না আমার দরকার নেই কিন্তু তারটা নষ্ট হয়ে যাক এটাকে বলা হয় হাসাদ এটা অত্যন্ত গর্হিত সংকীর্ণতা ঋণিত এবং এটা হচ্ছে হারাম আরেকটি বিষয় আছে যেটা প্রতিযোগিতা ভালো কাজে প্রতিযোগিতা করা যায় সেটা হলো হে আল্লাহ তুমি তাকে অনেক জ্ঞান দিয়েছ আমাকেও সেরকম জ্ঞান দাও তারটা ধ্বংস হোক এটা কামনা না করা তারটা থাক কিন্তু হে আল্লাহ আমাকেও জ্ঞান দাও এই ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন দুইটা ক্ষেত্রে তোমরা এরকম কামনা করতে পারো যে আল্লাহ তাকে দিয়েছে আমাকেও দাও আমিও যাতে এই ভালো গুণটা অর্জন করতে পারি একটা হল রজুল যে ব্যক্তিকে আল্লাহ মাল দান করেছে সম্পদ দিয়েছেন সেই সম্পদ দিয়ে সে ভালো ভালো কাজ করছে অনেক চ্যারিটেবল দাতব্য কাজ করছে অনেক কল্যাণজনক কাজ করছে এইরকম কল্যাণজনক কাজ হে আল্লাহ তুমি তাকে সম্পদ দিয়েছ সে করতে পারছে আমাকেও সম্পদ দাও তাহলে আমিও এরকম কল্যাণজনক কাজ করো এক এটা কামনা করা যাবে আরেকজন ব্যক্তি তাকে আতা তাকেছেন আল্লাহ জ্ঞান দান করেছেন ওই জ্ঞান দিয়ে সে নিজে উপকৃত আলোকিত এবং অন্যদেরকে সমাজকে আলোকিত করছে হে আল্লাহ তুমি আমাকে এরকম জ্ঞান দাও যাতে করে আমি সমাজকে আলোকিত করতে পারে। এরকম কামনা যদি কেউ করে এটা জায়জ আছে বরং আল্লাহ বলছে এটা করা উচিত তাহলে আমরা ভালো কাজে প্রতিযোগিতা করবো খারাপ কাজে করবো আমাদের পারস্পরিক যাতে ঘৃণা সৃষ্টি না হয় এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লা নবী আমাদেরকে সতর্ক করেছেন যেসব কারণে মানুষের সম্পর্ক নষ্ট হতে পারে ওইসব ব্যাপারগুলোতে বলছেন। যে লা তোমরা একজন আরেকজনের সমালোচনা করো না একজন আরেকজনের দোষ বের করো না কমিন আসা আইয়া কু কমিন হুম তোমরা একজন আরেকজনকে তাচ্ছিল্য করো না নারী আরেক নারীকে ছোট করো কোন কারণ এটা আল্লাহর কাছে অত্যন্ত বড় গর্হিত তারপরে আল্লাহ বলছেন যে ইয়া কুমাদ আল্লাহ নয় বলছেন কারো ব্যাপারে খারাপ ধারণা করবে না সবাইকে ভালো মনে করবে তুমি যদি ভালো হও অন্যদের ব্যাপারেও তোমার ভালো ধারণা হবে সুরা হজারাতের আয়াতগুলোকে আমরা পড়বো কারণ সামাজিক নিয়ম কানুনগুলোকে আল্লাহ আমাদেরকে সুরা আলহারাত ছাব্বিশ নম্বর পাড়াতে এই সুরাটি দিয়েছেন এটা যখন আমরা পড়বো তখন সমাজে যে ঘৃণা বোধ আছে এগুলো অনেকাংশে চলে যাবে তাহলে খারাপ চিন্তা করতে আমাদেরকে মানা করছেন কারণ অনেকগুলো খারাপ ধারণা আছে এটা মানুষকে ঘনার দিকে নিয়ে যায় তারপরে বলেছেন তোমরা সমালোচনা করো না একজনের অনুপস্থিতিতে তার খারাপ কোনো বিষয়ে আলোচনা করো না কারণ সে যখন সেটা জানবে তার মনটা খুবই দুঃখিত হবে আর দুঃখিত হলে তোমাদের পারস্পরিক একটা শত্রুতা তৈরি হবে এই কারণে আল্লাহ বলছেন তোমরা ঘিবোধ করো না মাইতান তোমরা কি চাও তোমার কোনো মৃত ভাই তার গোস্ত খাবে মৃত অবস্থায় মানুষ মানুষের গোস্ত পছন্দ করে না আরো যদি ভাই হয় ফাঁকা তুমু নিশ্চয়ই সেটাকে তোমরা ঘৃণা করবে কাজেই একজন আরেকজনের সমালোচনা করা কেউ তোমরা ঘৃণা করো ইসলামের এই মূল প্রিন্সিপালগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে এগুলো নিয়ে যদি আমরা চলি তাহলে পারস্পরিক আমাদের শত্রুতা তৈরি হবে না বরং ভালোবাসা আমরা বজায় রাখতে পারবো আল্লাহন দুটি কবরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন তখন তিনি বললেন এই কবরগুলোতে শাস্তি হচ্ছে বড় কোনো কারণে শাস্তি হচ্ছে তা নয় বরং তাদের মধ্যে একজন মানুষের কথা একজন থেকে আরেকজনের কাছে নিয়ে যেত এতে করে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিত তাহলে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে দেওয়ার কারণে শত্রুতা তৈরি হয় আল্লাহ নই বলছেন মিথ্যা বলা হারাম তবে এটা মিথ্যা নয় যে তুমি যদি কোনো কথা বানিয়ে দুজনকে মীমাংসা করে দিতে চাও মিলিয়ে দিতে চাও এটাকে মিথ্যা বলা হবে না মানুষের মধ্যে মীমাংসা করার জন্য কেউ যদি কিছু কথা বানিয়ে বলে বাড়িয়ে বলে যাতে করে একজন আরেকজনকে কাছাকাছি এনে দিতে পারে তখন এটাকে আল্লাহ নবী বলছেন সে মৃত্যুক না এটাকে মিথ্যা ধরা হবে না সুপ্রিয় দর্শক ইসলাম ঘৃণা করাকে একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হওয়াকে এত পছন্দ করে মিথ্যার মতো জঘন্য বিষয়টাকেও এই ক্ষেত্রে অ্যালাউ করা হল এই জন্য যাতে করে গ্রীণ আর পাহাড়টা দূর হয়ে যায় গ্রীণ আর প্রাচীরটা ভেঙে চুরমার হয়ে যায় এজন্য আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে এখন গ্রিন আর বীজ বোপন হচ্ছে হিংসা এবং প্রতিযোগিতা দুনিয়ার ক্ষেত্রে অস্বচ্ছ প্রতিযোগিতা অথবা বিকৃত প্রতিযোগিতা আমাদের পরিবার সমাজে এই জাতীয় বিকৃত ক্ষমতার প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা এই জাতীয় প্রতিযোগিতাগুলো যেন সৃষ্টি না হয় বরং ভালোবাসা যেন সৃষ্টি হয় এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আল্লা নবীর নির্দেশনাগুলো যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করি আমাদের পরিবারে বাস্তবায়ন করি এবং আমাদের ওই নির্দেশগুলো দিয়ে আমাদের মনকে যদি আমরা শাসন করি আমাদের মনগুলো পরিশীলিত হবে সুন্দর হবে এবং আমাদের সমাজ থেকে ঘৃণা বিদ্বেষ হিংসা ফাসাদ এগুলো বিদরিত হয়ে যান এই জন্য আমাদের সবাইকে এই ব্যাপারগুলোতে খুব বেশি বেশি সতর্ক হতে হবে জীবনের রং ধনু এই অনুষ্ঠানে আমরা ভালোবাসা নিয়ে আলোচনা করেছি ঘৃণা নিয়ে আলোচনা করছি জীবনের বিভিন্ন রূপ এবং রঙ নিয়ে আলোচনা করছি যাতে করে আমাদের সমাজ থেকে ঘৃণা দূর হয় পরিবার থেকে ঘৃণা দূর হয় এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হয় আজকে আমরা এখানেই সমাপ্ত করছি আশা করছি যে আবারও আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম বরহমুল বারকাত قاتوا واقاموا الصلاه واتوا الزكاه لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون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 পৃথিবীর বড়ো বড়। আলেমগণের নিকট থেকে ফটোয়া এসেছে যা বলে যেহামে শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বি তিন শূন্য ভাই চாய் 3401024192 শর্ট কোড 300083 সোয়েব বিআইসি কোড আইবিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peestv.tv পিস্ট টিভি মানবতার সমাধান